বিসমিল্লাহমান রহীম আলহামদুলিল্লাহ রবিলমিন ও সালাতামলা সৈদুলসদিন মোহাম্মদালা অলি ওসহী অজমাইন امাবাদ فقط قال المؤلف رحمه الله تعالى وان عبد الله بن مغفل المزني ان النبي صلى الله عليه وسلم قال صل قبل المغرب صل قبل المغرب ثم قال في الثالثه لمن شاء الناس السنه رواه البخاري وفي روايه النبي صلى الله عليه وسلم قبل المغرب ركعتين اول مسلم الله عنه قال আলোচনার বিষয়বস্তু হচ্ছে নফল নামাজ নফল নামাজের মধ্যে আজকে বিশেষ করে আলোচনার বিষয়বস্তু হচ্ছে মাগরে আগে যে নফল বা সুন্নত রয়েছে সুন্নতে রাতে নয় নয় রাতে বা दिन रात बारन्नत रहीना चले गो कत दस अथवा आठ जोरे आगे दुई आ चार गो सप्ते हादी गुदी बाकी दस रखा आठ रखा रही है सुन्नाते रात टर्म हम सुन्नाथ राष्ट्रीय नियमित नबीम पढ़े जखिमे बाकी जे सुन्नत गुलन्नत बोलते नबी सलम अनुमति दिए अथवा कखो कखनो सब समय पढ़ें नहीं राय कदम सुन्नत हमरेबे আগে নামাজ পড়া আসরের আগে চার রাখা নামাজ পড়া হ্যাঁ কি বললাম আবদুল্লাবিনী রাজি আল্লাহ থেকে বর্ণিত নবী করিম সাল্লাহিস্লাম থেকে তিনি বর্ণনা করে বলছেন যে নবীসাল্লাম বলেছেন সাল্লু কাবলাল মাগরে এটা নবী সাল্লামের তাহলে ফারমান হ্যাঁ বচন নামাজ পড়ো কিন্তু কে বাধ্যম লোক লেমান শাহ যে চাইবে পড়ো হ্যাঁ যে চাও পড়ো যে চাও পড়িও না লেমান কেন লেমান শাহ বললেন তৃতীয়বারে কারাহিয়া জাহান এইরকম না করে মাঝে মধ্যে পড়েন মাঝে মধ্যে ছেড়ে দেন এইরকম করেন রহল বুখারি হাদিসটি এসহে বুখারিতে রয়েছে অফিরেবা বর্ণনা রয়েছে ইবনে হেব্বানের আর নবীল পড়েছেন আমল দেখা গেল দুই রাখাত পড়েছেন বলে মুসলিম আর সাহি মুসলিম আছে আনাসন থেকে বর্ণিত তিনি বলছেন কুন্নাস আমরা কেউ দাঁড়িয়ে আছে নির্দেশ দিতেন না ওয়ালামিয়া হানা আর নিষেধ করতেন না কেউ পড়ছে নিষেধ করতেন না তাহলে এটা কোন হাদিস এটা কি হাদিস তাকরির অনুমোদন। नबिर बचन बक्तव्य नबी निर्देश नबीर कर्म और नबीर स्वीकृति अनुमोदन तीन प्रकार हादिस रही बड़ सुन्नत की মুসলিমও আছে হাদিস আর অন্যান্য হাদিসের কিতাবেও রয়েছে এই হাদিস দ্বারা কি বোঝা গেল যে সূর্য ডুবার পরে দুই কাত নামাজ পড়া মুস্তাহাব হ্যাঁ তবে এটা সোননাথের রাতেবার নয় মোয়াক্কা দেওয়া একটু আগে বললাম আর এই নামাজ সব সময় পড়া ঠিক নয় বরং কখনো কখনো ছেড়ে দেওয়াটা সোননাথ হ্যাঁ কারণ নবী সাল্লা সাল্লাম বলেছেন যে চাইবে পড়বে মানে মাঝে মাঝে ছাড়ো যাতে করে এটাকে একেবারে সুন্নত রাতেবার মতো ধরে না নেয় মানুষরা এই নামাজটা সংক্ষেপে পড়বে এই হাত পেশ করেছেন যারা তাদের খন্ডনে এমাম নবির ষষ্ঠ দিতে। তিনি বলেছেন তার বক্তব্যটা শুনেন তিনি বলছেন বলছে যে যারা সব কথা বলে থাকি যে এই মাঘরেবে আগে দুই রেখা সুন্নত পড়লে মা ফরজ নামাজ হবে না আউতে নামাজ পড়া ভালো বলছে বাতিল যেটা সুন্নত বিরোধী এটা হচ্ছে সুন্নত বিরোধী যারা বলবে যে মাঘরেবে সুন্নাত পড়লে আমাদের ফরোজ হয়ে যায় আজ আমিও নেমে আসতেই পায় না একাম দিতে পাইনা আর এক লোক একামত দিয়ে আছে আর কেউ যদি উজু করতে যায় তো বাংলাদেশে ইন্ডিয়াতে জামাত পাবে না পাবে মাগরেবে যদি আজানের সাথে উজু করতে যায় তাহলে উজু করলে জামাত পাবে না আর যদি বাথরুমে যাই তাহলে মসজিদ নজ পড়ে বেরিয়ে যাবে লোকের ঠিক না কোথায় পেলে এটা কোথায় অন্ধকার হচ্ছে কোন বিলম্ব হয় না বিশেষ করে রমজান মাসে এত লেট করে যায় অনেক পনেরো মিনিট পর পড়া হয় অনেক মসজিদে তারপরে অন্ধকার হয় না বলছেন তারপরে বলছেন এই নামাজ পড়বে কিন্তু রাহমতুল্লাহ আলাই সন্নত নামাজ গুলি সম্পর্কে বলেছেন নবী করিম সাহায্যামের টোটাল নামাজ তিনি গণিয়েছেন বলছেন সাবাতা এটা নিয়মিত মোটামুটি পড়তেনাকাত ফরোজ নামাজ পড়তেন সতেরোতে ষোলো করলে আল্লাহ কবুল করবেন না এতে কোন ঘাটতি করবেন না এটা হচ্ছে মিনিমাম মার্কস এটা হচ্ছে তেত্রিশ যে দেশে তেত্রিশে পাশ হয় আর ইউনিভার্সিটি সৌদি আরবের আর আমাদের দেশে তেত্রিশ বা চল্লিশ মার্ক তাহলে পাশ করা ফরজে যে একটা রেকাত ঘডিয়ে দিবে। সেই ব্যক্তি ফেল এতে কোনো সন্দেহ নেই আর এর কোনো কাপড়া নেই এর কোনো বিকল্প নেই সতেরো ফরজ আর বারো রাকাত হচ্ছে রাতে আর সতেরো কত ফাকানা তার চল্লিশ রাকাত নামাজ রসুল সাল্লাম বাড়িতে থাকা নিয়মিত পড়েছেন সফরে গিয়ে কমে গেছে কতটা দশ রাকাত কমে গেছে মানে ফজরের সন্ন্যত পড়েছেন হ্যাঁ দশ রাখাত কমে গেছে দশ রাখাত শূন্যত কমে গেছে ফজরে সন্ন্যত বার মধ্যে দুই বার দিয়ে দিল দশ দশ কমে গেছে তাহলে সফরে হ্যাঁ এদিকে দশ কমে গেল শূন্য শূন্যতে আর ফরোজে কত কমলো জহরে আসরে আর এসায় ছয় কমে গেলো আর কত কমলো তাহলে ছয় কমে গেলো তাহলে বাঁচল কত চব্বিশ রাখাত নামাজ সফরে রাসুল্লাহ সালিসাম পড়েছেন আর কিছু নামাজ আছে যে নামাজ গুলি নবিস কখনো পড়েছেন কখনো পড়েন যেমন সলাত উদ্দাহা আসছে কোন সাহেব বলছেন নবীন পড়েছেন পড়েননি মানে অনেক সময় পড়তেন না এছাড়া যেমন আসরের আগে যে চার রাখাতের হাদিস অথবা জোহরের পরে চার হ্যাঁ এই নামাজগুলি সবসময় পড়েননি নবী কখনো পড়েছেন কখনো পড়েননি নিয়মিত মুকিম থাকলে চল্লিশ রাখা নামাজ পড়েছেন তাহলে শেখুল ইসলাম আপনার জোহরের পরে চার রাখতে এটা ঠিক নাই লে আল্লা রাতে যাতে করে সন্নাতে রাতেবার সাদৃশ্য না চলে আসে যদি কেউ পড়ে পড়ুক যেমন আসরের আগে শুননাথ হ্যাঁ শোনবার মতো নিয়মিত পড়বেন না মাগরেবের আগে মাঝে মধ্যে পড়েন মাঝে মধ্যে পড়িয়ান না এসার আগে মাঝে মধ্যে পড়েন মাঝে মধ্যে পড়িয়ান না যে পড়বে পড়বে ভালো কথা বা নিয়মিত আপনি কোনো ছাড়ছেন না এইরকম করে পড়বেন না জি তাহলে এটি খুব গুরুত্বপূর্ণ কথা সন্ন্যত রাতেবার মাঝে আর অন্যান্য যে নফর সুন্নত গুলি সাধারণ সন্নতের মাঝে পার্থক্য তিনি বলছেন পূর্বে দুই রাকাত নামাজ খুব হালকা পড়তেন খুব শর্টকট পড়তেন হাত্তি আকুল আমি মনে মনে বলতাম যে আকার রসুল্লা সাহেব সুরাফাতে পড়লেন না পড়লেন না এত তাড়াতাড়ি নামাজ পড়লেন এর মানে নামাজ খুব লম্বা হইতো অন্য নামাজ লম্বা হতো তাহয নামাজ লম্বা হতো সেগুলোর সাথে তুলনা করলে ফজরের সুন্নত একেবারে শর্টকট হইতো সুরাফাতেহা আর তার সাথে কাফেরুন দ্বিতীয় সুরাফাতে তার সাথে যেমন তাহলে আবুহানো বর্ণনা করছেনিয়াফির পড়তেন প্রথম রাখা সুরাফা পরে আর দ্বিতীয় রাখা ইসেন মুসলিম হাদিস এখান থেকে একটা জিনিস বলছি যেটা আপনাদের নতুন লাগবে সুরার নামগুলি যেইভাবে আজকাল প্রচলিত এইভাবে সাহাবাই যুগে প্রচলন ছিল না দেখেন হাদিসে এই কথা নেই যে নবী করিম সাল আলু প্রথম রাখাতে সুরা কাফেরুন পড়তেন দ্বিতীয় রাখাতে সুরাতুল এখলাস পড়তেন যদি এখলাস নাম দিয়ে এরকম করে থাকতো সুরাতুল ফালাক সুরাতুল মাসাদ হ্যাঁ বা সুরাত তো এই নামগুলি সুরার নামগুলি আল্লাহর পক্ষ থেকে তৌকিফি নয় বরং এগুলি হচ্ছে ইজতিহাদি সুরায় এখলাসের মধ্যে আল্লাহ কে নিখুঁতের কথা রয়েছে ঘোষণা দেখো কোন কম্প ধর্মের ক্ষেত্রে দিনের ক্ষেত্রে এবাদত বন্দীর ক্ষেত্রে কোন রকমের ডিসকাউন্ট নেই ছাড় নেই যে আমরা তোমাদের মন্দিরে তোমরা এসবে আমাদের মসজিদে এইরকম কিছু নাই হ্যাঁ মাথা এমন সুরা যাতে বাকার গাভীর ঘটনা বর্ণনা করা এগুলো ধীরে ধীরে শর্টকট করা হয়েছে আপনার জন্য যে সুরা বাকারা সুরাত আনাম সুরাত ইস্তিহাদির নাম এগুলি মুসলিম। রাহুলি নতুন মাসলা পড়বে যেটা হয়তো আমাদের দেশে দেখেননি শোনেননি বা আমল করেন না আপনারা आयरदी आलाणित कर दिखे जो काम कि नबीए करीम सलाम्लम की घुम चलेत आवाज हलार डाको हित गलार डाक এটা কোনো বিদাত নয় আমাদের অনেক ভাইদের হয় তো এটা কোনো বিদাত নয় নিসার সময় আওয়াজ শুনেছি তো আওয়াজ মাঝে মধ্যে হইলো এটা আইব নয় হয়ে গেল যে আলেমের হচ্ছে অথবা এটা একটা পরেশগার লোকের হচ্ছে না কোনো দোষ না হইতে পারে আল্লাহ পাক করেছে কখনো এক ভালো মানুষ সুস্থ মানুষ ক্লান্ত থাকলে কখনো কখনো হইতে পারে একদিন হয়তো হয়েছে এরকম হইতে পারে যাই হোক সেটা আসল বিষয় না আসল বিষয় হচ্ছে আপনাদের জন্য নতুন মাসলা যে ফজরের সন্ন্যত পড়ার পরে যদি একামত হইতে এখনো দেরি থাকে তাহলে হ্যাঁ জরুরি নয় যে মসজিদে গিয়ে বসতে হবে একেবারে হ্যাঁ ঠিক আছে প্রোগ্রাম ভালো ইসলামিক জীবন কিন্তু কথা হচ্ছে যে আপনার যদি বিশ্রামের প্রয়োজন থাকে যে ক্লান্ত বিশেষ করে তাহাজুত পড়া লোকেরা আর রাসুল্লা সবচেয়ে লম্বা তাহাজ পড়তেন কারণ নবী কারিম সম্পর্কে হাদিস রয়েছে হ্যাঁ আইনাহু নাম আইনাহালা নাম ও কালবহু নবীলাম এ দুই চোখ ঘুমাতো কিন্তু তার হৃদয় ঘুমাই কারণ হৃদয় যে কোন সময় নাজল হইতে পারে জাগ্রত থাকতে হবে স্বপ্ন হচ্ছে নবীর আর আমাদের অনেক সময় স্বপ্ন শোনার পরে কি হয়ে যায় কাটা ছিড়া হয়ে যায় কাঁটা ছিঁড়া স্বপ্ন দেখলাম আরে দেখলাম রে কি আর জিনিস দেখলাম ভুলে গেলাম রে কিছুটা মনে আছে কিছুটা মনে নেই শক্তি দুর্বল থাকার কারণে অথবা আমাদের বিভিন্ন শারীরিক অবস্থা দুর্বল থাকার কারণে বিভিন্ন কারণে আমাদের কলব হৃদয় গাফিল থাকার কারণে একটা ভালো চমৎকার স্বপ্ন দেখলাম কিন্তু আসল জায়গাটা দিকে ভুলে গেছি কি হয়েছে ভালো লাগে তাই না যে কি হইল ওই জায়গাটায় আর মনে নাই কিছু কিন্তু আস দেখেছেন নবী করিম সাল্লাহ আলি সাল্লামের স্বপ্নই হচ্ছে বহি সেই জন্য ঘুমন্ত অবস্থায় তার দিল তার হৃদয় কলব জাগ্রত থাকতো অলায়ানা মকালব নবীর হৃদয় কখনো ঘুমাত কথা বললে তিনি বুঝতে পারতেন কিছু বলো যে বলছে না না না ও চোখ শুধু দিল আছে বলোনা রসুল শুনতে পারছেন তো যাই হোক তার রসুল্লাহামের বুঝতে নষ্ট করে বুঝতে পারেন কারণ জেগে আছে কিন্তু আপনি আমি গাঢ় ঘুম আসলে সমস্যা আছে কিন্তু এমনি শুয়ে যাওয়া যায় এটা ফজরের সন্ন্যত পড়ার পরে শুয়ে যাওয়া মুস্তাহাব শুধু জায়জ নাই শুনে রাখেন শুয়ে যাওয়া কি মুস্তাহাব মাঝে মধ্যে সন যাতে করে এই সৈন্যতটা জীবিত হয় সুন্নত আমল হয় আর তার সাথে সাথে তাহলে এই মর্মে আরো হাদিস রয়েছে এটা তো ছিল নবীল করতেন বর্ণিত তিনি বলছেন বলেছেন যখন তোমাদের কেউ দুই রাকাত নামাজ পড়ে নেবে কাবুলা সলাতি ফজর নামাজের আগের মানে ফজরের দুই রাখা সন্নত পড়ে নেবে ফালিয়া আলা জমবে সে যেন ডান দিকে কাত হুইয়ে শুয়ে পড়ে সে যেন শুয়ে যায় নবী সাল্লা সাল্লামে তাহলে বচন এটা প্রতিশব্দ ইমাম তিরমিজি বলছেন হাসানুল সহি হাদিস টা সহি এমন বলছেন মুসলিমের ভাষ্যে ইসনাদ ডান দিকে কেন বলা হইল ডান দিকে হইলে ঘুম আসবে না গভীর ভাবে ঘুম আসবে না আর বাম দিকে হইলে ঘুম আসতে পারে হ্যাঁ হাটটা বাম দিকে আছে ঠিক না হাটটা কোন দিকে আছে আছে ঠিক না তো আপনি যদি বাম দিকে হাট আরাম পেয়ে যাবে আরাম পেয়ে গেলে আপনার গভীর ভাবে এমন ঘুম আসবে না যে কিছুই টের পাচ্ছেন না হাওয়া খারিজ হইলো না কি হইলো আসলে তো ঘুমটা উজু নষ্ট করি না উজু নষ্ট হওয়ার আশঙ্কা আছে আপনি কিছু বুঝছেন না পাঁচ মিনিট হলো তের মধ্যে কিছু পারে হাওয়া বেড়ে যেতে পারে ঠিক না এই জন্য বলা হয়েছে যে গভীর ঘুম হচ্ছে উজুবিনকারী নিশ্চিত যদি আপনি হইতে পারতেন যে আমার ঘুমে উজু নষ্ট হয়নি তাহলে উজু নষ্ট হয়নি এই নয় যে চোখ বন্ধ হইলে উজু নষ্ট হয়ে যায় এটা আসলে মশলা না জিনিসটা মনে কিন্তু আমাদের সাধারণত চোখ বন্ধ হয়ে গেলে বুঝতে পারি না কিছু কি হচ্ছে না হচ্ছে আমার কি হচ্ছে আশেপাশে কি হচ্ছে বলা হয়েছে যে ঘুমকে ধরে নাও যে ঘুম হচ্ছে ভঙ্গকারী বিষয় তিনি বলছেন যে তার কর্ম দ্বারা প্রমাণিত নবীর বচন দিয়ে প্রমাণিত নয় যে তিনি বলেছেন যে তোমরা শুয়ে যা হ্যাঁ একটু শুয়ে যা এ কথা বলেননি কিন্তু অন্য অন্যরা বলেছেন আর শুয়াটাতে ভালো যদি ক্লান্তি মনে হয় এমন শুয়া শুবেন না যে উঠাবার কেউ নাই কারণ যারা জাগাবার কেউ যদি না থাকে তাহলে আসল ফরজটাই গেল হ্যাঁ বলছেন ওভার টাইম করলেন আর আসল ডির সময় নাই হ্যাঁ ওভার টাইম সলিমের একটা হাদিস রয়েছে ইব্রাহিম একশো ছত্রিশ পড়েছেন হ্যাঁ সুরে কাফের জায়গায় আর আলে আয় পড়েছেন তো এইটাও সন্ন্যত কখনো কখন চেঞ্জ করবেন সময় শুধু কাফের তাহলে ফুল সুন্নত না যদি এই দুটো আয় মুখস্ত না থাকে তাহলে অন্য কিছু সুরাও মাঝে মাঝে মধ্যে পড়েন যাতে করে লোকেরা জরুরি না মনে করে যে নামাজি তো হইলো না বা আমার নামাজ কেমন হয়ে গেলো আজকে সুন্নাতের খিলাপ হয়ে গেল আব্দুল্লাহ থেকে বর্ণিত তিনি বলছেন রাতের নামাজ হচ্ছে দুই দুই রাকাতের নামাজ মানে কি এখানে বুঝানো নয়নি কি রমজানের অপর নাম চার পাঁচটি নাম কাজ একটি নামাজ একটি বুঝতে পেরেছেন জি তো মানে তাহাজুদের নামাজ তো সলাতুল মানে রাতের নামাজ অর্থাৎ সহজ করে বোঝানোর জন্য তাহাজুদ তারাবি হচ্ছে দুই দুই রাখাত করে তাহাজ তারাবি কি দুই দুই রকাত করে পড়াই হচ্ছে সোনা বলেছেন যেমন রাতের নামাজ দুই করে নয় দুই দুই করে অর্থ করতে কি করছি দুই দুই করে এখন দুই দুই বললে ইসনাতাইন ইস্নাত দুবার আনতে হইতো দুইবারের চাইতে এমন একটা শব্দ নিয়ে আসেন যে একটা শব্দের অর্থ হচ্ছে ডবল সেটা হচ্ছে দুটো রাখতে পারো দুটো ছিল দুটো দুই দুই করে হ্যাঁ অর্থ কি এর মাসনা একবার মাসনা বলেছেন কিন্তু অর্থ হয়ে গেল কি দুই দুই করে সোলাসা তিন তিন করে রোবা আরবা বলেননি তাহলে আর বা আরবা বলতে হইতো দুইবার আরবা বলতে হয়তো কি বলেছেন আল্লাহ রোবা মানে চার চার করে মানে একসাথে যে কোন সময় চারটা রাখতে পারবে চারটাতে একটা তালাক দেওয়া হয়ে গেল কোন কারণে অথবা মারা গেল আবার তুমি ওই শূন্য স্থান পূরণ করতে পারো আল্লাহ পাক এইভাবে বলেছে শব্দগুলি এইভাবে রয়েছে একটা শব্দের ডবল অর্থ দুই দুই তিন তিন চার চার আরবিতে আরবিতে ব্যাপকতা রয়েছে করে বলতে আছে। এখন দুই দুইবার বলতে না কিন্তু আরবি না বললে তো নামাজ দুই দুই করে পড়তে থাকেন পড়তে থাকেন যদিও নবী সাল সাল্লামের পরিমানের দিক থেকে সুন্নত এগারোটা বা তেরোটা রাকাত এইটাই লম্বা করে পড়েন কোয়ালিটি সুন্দর আর সংখ্যা অতটাই থাকে এটা উত্তম আজান হয়ে যাবে তাহলে দুই দুই করে পড়তে থাকো যখন মনে আর তিন চার মিনিট আছে আজান হয়ে যাবে তাড়াতাড়ি করে এখন কি করো ভেতরের দিকে যাও আর বাড়ায়ও না আর দুই দুই বাড়ায়ও না এখন কি করো বেতর পড়ো তাই বলছেন তিনের নিচে কোন নামাজ নেই বেতন নেই এক নামাজি নেই তাদের ফেকার দেখেন এক নামাজি নেই রসুল বলছেন রাকাতান ওয়াহে আর এরা বলছে নামাজই নেই সুভান তাহলে এমাম সাহেবের কাছে আপনার কাছে হাদিস পৌঁছিল আপনার জন্য হাদিস অস্বীকার করার এই অধিকার কে দিল আপনাকে যে এক রাখাত নবী বলছেন আছে আর আপনি নেই এটা কত বড় এটা কি আইন রচনা হলো না রচনা হলো না এইত্তিকর আপত্তি কর হাদিস মজহাব সাফিও বলেছেন আবু অনিকা বলেছেন মালিক আমলেই বলেছেন এই ধরনের কথাবার্তা জি হ্যাঁ বহু কথা তাদের রয়েছে ইনশা আল্লাহ তালা একটা আলোচনা রাখবো কোন একজুমা আবার নতুন করে যা পড়লেন কম পড়লেন বেশি পড়লেন সারা রাতে যা পড়লেন সবকে বেজড় বানিয়ে দিল দুই দুই দুই দুই করে আপনার হয়ে গেছিল তিরিশ এক পড়ে নেন এখন ফজর হয়ে যাচ্ছে একত্রিশ হয়ে গেল বেজড় হয়ে গেল छय एक पड़े ना दुई दुई कर आठ होने नये गोले भेतरे एक पड़ार हादिस रेपर एत आपत्ति क्या हाँ एक रेखा नामच आ আছে। কত যে বারবার বার তাগিদ করে কত যে সন্দেহ পড়ে রয়েছে জিজ্ঞেস করে হাদিস এমন না যে কোন বন জঙ্গলে আছে এমন কিতাবে আছে যেটা পাণ্ডুলিপিতে আছে মানুষের হাতে নেই এমন কিতাবে রয়েছে যার নামিম আলাই বাংলাতেও আছে ইংরেজিতে আছে সব ভাষায় তরজমা হয়েছে বুখারি মুসলিমের হাদিস ওয়ালিল খামসা আর পাঁচজন এমাম ইমাম আহমদ আবুদ নাসাই তিরমিজিন তারা বলছেন বিলাফস এই শব্দ দিয়ে রাতের নামাজ না কিন্তু এই কিতাবগুলিতে সোলাত রাত এবং দিনের নামাজ দুই দুই করে রাতেও যদি সোননাথ পড়ো তার যদি দুই দুই করে পড়ো দিনের নামাজ যদি পড়ো জোহরের আগে চার পড়ো দুই দুই করে এখন এই হাদিসটা ঠিক কিনা এ হাদিস নিয়ে মহাদিস এখতেলাফ রয়েছে এমাম নাসাইর মতে তিনি বলছেন হাজা খাতা এটা ভুল এটা ভুল হয়ে গেছে এইরকমই কেউ কাল যে এটা ভ্রম হয়ে পড়া যাবে। কিন্তু রাতের নামাজ দুই দুই করে পড়তে পারে তারা বলছে আর রাত দিনের নামাজ দুই দুই করে চার চলবে না চার পরে একসাথে সালাম ফিরা যাবে না এই কথা এরা এই হাদিসটাকে সহি বলছেন না তবে বেশ কিছু মহাদ্দেশীন আপনারা যদি পড়তে পারেন তো বাংলায় অনুবাদ হয়েছে রাতের নামাজ নামাজ হোক দুই দুই করে পড়ো নামাজ এটাই সহি হাদিস ও সহিফ নাই একটা সহি হইলে আর একটা হয়ে যাবে এমন কথা নাই জয়ীফ বা কেন বলল। তারা ভাবলো যে যখন বোখারি মুসলিমের কথা তারা আর নাসুদিন আলহামদুল্লাহ বলছেন যে কাতমাক যদি নির্ভরযোগ্য বিশ্বস্ত বর্ণনাকারী অতিরিক্ত কিছু বর্ণনা করে যেটা অন্যরা জানে না তাহলে সেটা গ্রহণযোগ্য বুঝছেন না যেমন কিছু নির্ভরযোগ্য লোকের আমাদেরকে একটা সংবাদ দিল কিছুটা সংবাদ জানলাম অতিরিক্ত জানলাম আরও দুই একজনের পক্ষ থেকে তারাও নির্ভরযোগ্য আমরা দুটোর সমন্বয় করে বলবো আপনাদের কথা ঠিক আর যেটা বাড়িয়ে বলছে ওইটাও ঠিক এটাও বলতে পারি আবার বলতে না এরা বলছে যে এটা ঠিক আর আপনারা একটু বাড়িয়ে বলছেন সুতরাং আপনাদের বাড়তি কথাটা ক্যান্সেল ঠিক নয় ঠিক না ঠিক এইরকমই হয়েছে এই হাদিসটা সম্পর্কে একদল বলছেন যে যখন দিনের কথা বাড়িয়ে দিয়েছে তাহলে ভুল হয়ে গেছে মনে হয় কিন্তু তাদের অনুমান ভিত্তি এটাকে বলেছেন তারা যেটা ভুল হয়ে গেছে আর এটাকে তারা বলেছেন আলবান বাধ্যতামূলক দুই সালাম উত্তম তবে চার যদি কেউ পড়ে তো জায়জ রয়েছে যেমন ওই জোহরের হাদিস সম্পর্কে যে হাদিসটা আছে যে তার মাঝে সালাম নেই কিন্তু এই হাদিসটা সম্পর্কে আলবানিরমতুল্লাহ বলেছেন যে হাদিস একসাথে পড়বে আর সালাম ফিরতে হবে দুই করে আর এটা নিয়ে সন্দেহ ভালো দুই করে সালাম ফির হঠাৎ করে যদি আবার একামত হয়ে যায় তাহলে নামাজটা বেকার গেল না তিনি তো উঠেছেন আর ওইদিকে একামত হয়ে গেল সব গেলো আপনার সব গুড় মাটি হয়ে গেল তাই না আমার গাড়ি থেমে যায় আমার গাড়ি থামবে না দেখেন আবার দুই রাকাত শুরু করলাম এটা যুক্তিতেও ভালো আর দুই দুই করে নামাজগুলি রাতের হোক অথবা দিনের হোক পড়া ভালো আল্লাহ আলাম আর একটা হাদিস পড়েনি তাহলে এই বিষয়টা শেষ হয়ে যাবে সবচাইতে উত্তম নামাজ ফরোজ নামাজের পরে ফরোজ নামাজের পরে সবচাইতে উত্তম নামাজ কোন নামাজ সালাত রাতের নামাজ মানে নামাজ। হাদিস্টি এমা মুসলিম তার কিতাবে সংকলন করেছেন তাহলে এর দ্বারা প্রথম যে বিষয়টি জানলাম সবচেয়ে উত্তম নামাজ কোন নামাজ ফরো নামাজ সবচেয়ে উত্তম নামাজ আমার জোহর নামাজ আসর নামাজ নামাজ নামাজ সবচেয়ে নামাজ আর তারপরে দুই নম্বরে উত্তম নামাজ হচ্ছে তাহাজুদের নামাজ কিছু দিনদার ভাইয়েরা আছেন যারা তাহাজুদ পড়ায় আগ্রহী মাসাল্লাহ তাহাজুদ পড়লেন কিন্তু আবার অলস যার ফলে তাহাজ পড়ে আচ্ছা এখন তো আজান হইতে একটু আধা ঘন্টা আছে তো একটু শুয়েই যাই শুয়ে গেল আর হয়তো হইল ঘি ফজরের জামাত ছুঁটে গেল গুণাগার হইল না তাহার না পড়লেও গুণাগার হইতেন না সারা জীবন না পড়লেও যদিও বড়ই ফজিল তাহাজ পড়া কিন্তু আমি একটা দিন যদি ফজরের জামাত ছেড়ে দেন তো গুণাগার হইলেন সূর্য উঠিয়ে দেন আরো বেশি গুনাগার হইলেন হ্যাঁ নামাজ যদি ছেড়ে দেন তো ছেড়েই দিল পড়লেন কুফুরি করলো ঠিক না তাহলে কত বড় অপরাধ এই জন্য সবচেয়ে আল্লাপাকে আর তারপরে ফরজ কমপ্লিট করার পরে নফল দিয়ে আল্লাহ নৈকট্য লাভ করেন নফল দিয়ে আপনি অগ্রগামী হন প্রতিযোগিতা কম্পিটিশন করেন ফরজটা ঠিক রেখে ফরজ নামাজ ঠিক ফরজ রোজা ঠিক ফরো জাকাত ঠিক তো ফরজ দিয়ে পাকের নৈকট্ট লাভ হয় ফরজবিহীন আল্লাহ নৈকট্ট লাভ হয় না ফরজ শেষ করার পরে কমপ্লিট করার পরে তারপরে সন্ন্যত মুস্তাহাব নফল কাজে যে যত বেশি এগিয়ে যেতে পারবেন তত বেশি আল্লাপাকের করবাত নৈকট্য লাভ করতে পারবেন আল্লাহাক যেন আমাদের সকলকে তৌফিক দান করেন আল্লাহ করে আল্লাহ আল্লাহ পাক আমাদের দুনিয়া আখেরাতে সুখী করেন আল্লাহ পাক আমাদের জান্নুল ফির যেন দান করেন আল্লাহ পাক রবুল আমাদের যেসব ভাইরা বোনেরা মমিন মম্মিনাত অসুস্থ রয়েছে আল্লাহ সুস্থতা দান করেন যারা পরেশান রয়েছে পরেশানি দূর করে দেন বিপদ আপদের আপদে রয়েছে আল্লাহ বিপদ আপদ যেন দূর করে দেন আল্লাহ পাক রবুল আলম আমাদেরকে যেন সুস্থ রাখেন আমাদেরকে দিনের উপর তৌহিদের উপর সন্ন্যত রাখেন আল্লাহাক আমাদের যেন দুনিয়া আখেরাত মঙ্গল করেন সুভারেকার আলমুর সালাম রবিল